على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على لا نبي بعده اذا انكলে سوشل মিডيات একটা বিষয় নিয়ে আমার একটা বক্তব্য সেটা হবিগঞ্জের একটা কনফারেন্স হয়েছিল সেটাতে ছিল যে 360 মূর্তি নিয়ে আমি তো আমি তুলনা করি নাই কিন্তু অনেকেই এটাকে তুলনা করা হয়েছে এরকম বলে মিডিয়াতে তুলপাড় সৃষ্টি করার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়টা হচ্ছে যে কাগাগরে তিনশো ষাটটা মূর্তি ছিল এবং সিলেটে তিনশো জন আউলিয়া ছিলেন এই যে সংখ্যাটা এই সংখ্যাটা তো মিলছে ওইটা তো অপেন্ড সেক্রেটারি এটা সবাই বুঝতেছে কিন্তু যে বিষয়টা হচ্ছে যে ওইটার সাথে ওইটার কী তুলনা করা হয়েছে না অবশ্যই এটা তুলনা করা হয় না আমার বক্তব্যের মধ্যে এবং আমি যেটা বলতে চাই যে কা যে তিনশো ষাটটা মূর্তি ছিল সেই মূর্তিটা ছিল পূর্ববর্তী নেককার সালেহিনদের মূর্তি এটা কোনো বানানো মূর্তি ছিল না আজকের হিন্দুরা যেরকম নিজেরা কল্পনা করে আজকের প্রত্যুলিকরা বা সনাতন ধর্মীরা যেরকম নিজেদের কল্পনা প্রসূত মূর্তি বানায় সেরকম মূর্তি ছিল না এটা ছিল স্ট্যাচু ছিল যেটা ছিল সালেহিনদের পূর্ববর্তী সালেহিনদের মূর্তি ছিল যারা তাদেরকে তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে তারা এখানে রাখছিল, যে তাদেরকে মূর্তিগুলো দেখে তাদেরকে স্মরণ আসবে তো সেই তিনশো ষাটটা মূর্তি যারা রাখছিল পরবর্তীতে জেনারেশন এসে তারা ওই তিনশো মূর্তির পূজা করা শুরু করলো তার কাছে চাওয়া তার কাছে তাদের পাওনা তাদের ধোয়া তাদের সব কিছু তারা এই তিনশো মূর্তির উদ্দেশ্যে নিবেদিত করার কারণে একটা পরিণত হলো এবং এই শিল্পের বিরুদ্ধা করার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আসছিলেন এবং তিনি তার দাওয়াতের মাধ্যমে খাওয়াগর থেকে তিনশো ষাটটা মূর্তির যে শিল্পের যে আড্ডা ছিল সেটাকে ভেঙে ওইখান থেকে পরিষ্কার করেন চন আউলিয়া আউলিয়া দেপারে আল্লা সুহান খুব স্পষ্ট করে বলছেন সুর আর তিন নম্বর আয়াতে তোমার রবের কাছে যেটা নাজিল হয়েছে সেটাকে অনুসরণ করোলা সেটাকে বাদ দিয়ে তুমি আউলিয়াদের অনুসরণ করো আউলিয়াদের অনুসরণ করো না আল্লাহ সুবহান সেখানে বলছেন যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে আউলিয়াদেরকে অনুসরণ করা যাবে না আল্লাহর বিধানের সাথে যদি আউলিয়াদের কথাবার্তা আউলিয়াদের আচরণ আউলিয়াদের আখলাক আউলিয়াদের ইবাদত এগুলো যদি মিল থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন ওয়ালা আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে যাবে না তো এইখানে আল্লাহ আল্লাহর ইবাদত করার মাধ্যমে তারা আল্লাহর অলি হইসেন আল্লাহ অলি হইসেন তারা আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা তাদের অনুসরণে আল্লাহর ইবাদত করব। কিন্তু দুঃখজনক সত্য যে সিলেটে তিনশো ষাটটা মূর্তি জন অলির নামে প্রায় তিন হাজারেরও ওপরে খবর আসে এবং প্রত্যেকটা কবরে লিখে আসে তিনশো ষাটটাউলিয়ার অন্যতম এবং দেখা গেছে যে এখন মানুষ কি করতেছে শাহজালাল শাহপুরাণ বা ওই জন ষাটজন আসছিলেন আল্লাহর ইবাদতের জন্য এখন মানুষ আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে তাদের ইবাদত শুরু করছে তাদের কাছে দোয়া করতেছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছে তাদের কাছে তাদের এই মান্যত নিয়ে দিচ্ছে তাদের কাছে নিয়ে তাদের তারা তাদের স্যাক্রিফাইস তাদের কুরবানি করতেছে তো এই মান্ন করা সেজদা দেওয়া দোয়া করা তাদের কাছে কিছু চাওয়া সেগুলা হচ্ছে সুস্পষ্ট শির আল্লাহ সুবাহ শির সম্পর্কে কি বললেন যে ইন্না হুমাইশরিক বি যে শির করলো তার জন্য জান্না থারাম আল্লা সুবাহানা বলছেন যে সীরক সালা অন্য গুণা ঘুনা আল্লাহ মাফ করতে পারেন কিন্তু শিরক করা অবস্থায় যদি কোনো ব্যক্তি সিরকের সাথে সম্পৃক্ত থেকে সে যদি মৃত্যুবরণ করে সিরক সে মৃত্যুর আগ পর্যন্ত যদি সে তবা না করে মৃত্যুর আগে হলে সে মাফ পাবে কিন্তু মৃত্যু যদি হয় যদি তার তাহলে সে কখনও সফল কাম হতে পারবে না ইন্দিরু আহ কবি ফিরুনা জালিকালি মহা আল্লাহ সিরকের গুণা মাফ করবেন না অন্য যে কোনো গুনা মাফ করিতে পারেন তাহলে শির সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে আউলিয়ার নামে হোক বা যে কোনো অলি বুজুর্গের নামে হোক যে কোনো গোসকুতুবের নামে হোক যে কোনো থরিকার নামে হোক বা বিভিন্নভাবে হোক যে কোনোভাবেই যদি আমরা সিরকের সাথে কোন জায়গায় যদি আমাদের সম্পৃক্ততা সমানতম হয় তাহলে সেখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং প্রত্যেকটা ইমানদার ব্যক্তি হচ্ছে আল্লাহর অলি আল্লাহ সুবাহান তালা বলছেন আল্লাহর অলিদের কোনো ভয় নাই কোনো কোনো ভয় নাই তারা বৃত হবে না তারা বৃতসংস্তস্ত হবে না আল্লা জিনা আহমনুখানু ইয়াত থাকুন যারা ইমান আনছে এবং আল্লাহকে ভয় করছে তারই হচ্ছে আল্লাহর অলি এবং প্রত্যেকটা ইমানদার ব্যক্তি যে শির্ক মুক্ত জীবনযাপন করে বেদাত মুক্ত জীবনযাপন করে তাকে অবিত্তিক জীবনযাপন করে সেই হচ্ছে আল্লাহরী আল্লাহর উল্লিদের মধ্যে ভাগ আছে স্তর আছে। সেইভাবে আল্লাহর সালেহীন বান্দাদের মধ্যে ভাগ আছে। কিন্তু এর অর্থ না যে আমরা ওই সালেহীন মানুষদের ইবাদত করব। তাদের কাছে আমাদের ইবাদতের তাদের খসম তাদের শেষদা এগুলো তাদের কাছে উপস্থাপন করবো অবশ্যই না আমরা আল্লাহর ইবাদত করবো আল্লাহর সাথে কাউকে শরিক করব না আল্লাহ সুহান উতলা আমাদেরকে শিখ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আমাদেরকে বিভ্রান্তদের বিভ্রান্ত থেকে বেঁচে থেকে সত্যকে সত্য হিসেবে জানার এবং সেটাকে গ্রহণ করার মিথ্যাকে মিথ্যা হিসেবে জানার সেটাকে বর্জন করার তৌফিক দান করুন আল্লাহ সুবাহান উত্তল্লা আমাদেরকে শিখ থেকে বাঁচার তৌফিক দান করুন শিখ থেকে বাঁচার যে দুয়াটা আছে সেটার উপর যেন আমরা প্রত্যক্ষ আমল করি নিয়মিত আমল করি আল্লাউবিকা অনুসর কবি কা আলমু মস্তকিলাম ওসলিল নবীন মহমদ ওয়াল ওসাহাবিসালাম আসসালামাইকুম বরহম আবরক